الن أَو حَن إلَكَكَمَاأَ حَنَ إِ نُحِ وََّبينَ مِ بَعد وَأَ حَن إ عِبَضهم وَإسمعين وَإسحافَ وَيَعقُوبَ وَ الأسبَطِ وَعس وَأَوبَ وَيونوس وَيونُ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 বাংলা অডিও লেকচার সিরিজের শিক্ষা ও আদর্শ সুযোগ দিয়ে যাচ্ছিলেন সময় গড়াতে লাগল এর মধ্যে একটা ঘটনা ঘটল বণিস রেলের মধ্যে জনক বৃদ্ধ ব্যক্তি তাকে খুন করা হল কে হত্যাকারী ব্যক্তি এটা নিয়ে বণিশ্রেলের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কিন্তু কেউ এর কোনো সমাধান করতে পারল না নিহত ব্যক্তিটি ছিল বেশ বৃত্তশালী ধনী ব্যক্তি বহু লোককে সন্দেহের বসে জেরা করা হলো, কিন্তু কেউ এই হত্যার দায় স্বীকার করল না অবশেষে কোন কুল কিনারা করতে না পেরে বনি ইসরায়েল জাতি তারা মুসা আল্লাহ কাছে আসলো হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য এসে তারা অনুরোধ করলো আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন হত্যাকারীকে খুঁজে বের করুন সাইদরা মোসা আলাহিসাল্লাম আল্লাহ মোহাম্মদাল্লাহ রাসুল আল্লাহ নবী তিনি আলসু মোহাম্মদ আল্লাহর কাছেই এই বিষয়ে সমাধান চাইলেন আল্লাহ মোহাম্মদ আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে একটি বিশেষ কাজের নির্দেশ দিলেন যার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সমাধান হবে খুনিকে চিহ্নিত করা হবে মোসা আল্লাহ ইসলাম সেই নির্দেশ পাওয়ার পর তিনি বনি ইসলেের কাছে গেলেন গিয়ে বললেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটি গরু জবাই করার জন্য বনি ইসলে জাতি তারা বলল হে মোসা তুমি কি আমাদের সাথে মস্করা করছো উপহাস করছো আমরা তোমাকে বললাম হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য আর তুমি এসে আমাদেরকে বলছো গরু জবাই করার কথা তুমি কি আল্লাহর নাম নিয়ে মস্করা করছো তামাশা করছো মোসা আল্লাহাম আবাস রাসুল এই দেখে বললেন এটাই আল্লাহর নির্দেশ কুরআ বিষয়টিকে এভাবে তুলে ধরে বলেছেন যখন মূসা নিজের জাতিকে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গুরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে মজা করছো উপহাস করছো মৌসালিসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বনি সাইলের অধ্যত্ত্ব এবং পেয়াদবির মাত্রার দিকে আমরা লক্ষ্য করতে পারি তার আলহাত আল্লাহর একজন রাসুল একজন সম্মানিত ব্যক্তি নবী তাকে অভিযোগ করছে যে তিনি নাকি আল্লাহর নাম নিয়ে মজা করছেন বিদ্রুপ করছেন তামাশা করছেন উপহাস করছেন যেখানে একজন নেক ব্যক্তির পক্ষেই এটা কখনো উচিত নয় যে আল্লাহ সুমদাল্লা বিষয় নিয়ে দিনের কোনো বিষয় নিয়ে এসে মজা করবে উপহাস করবে সেখানে একজন রাসুলের সম্পর্কে তারা এই ধরনের বাজে বিরূপ ধারণা পোষণ করছে তারা বলছে যে তিনি কিনা আল্লাহর নাম নিয়ে মজা করছেন উপহাস করছেন বানিয়ে বানিয়ে একটা কথা নিয়ে এসেছেন যে তোমরা গরু জবাই করো এটাই হচ্ছে বনিশের জাতির মানসিকতা এবং তাদের আচরণ তাদের স্বভাব প্রকৃতি মৌসাল্লাহ্লাম তাদের এই মন্দ ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ সহ মহম্মদার কাছে আশ্রয় চাইলেন তিনি বললেন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 গুরুটি হবে একেবারে বয়স্কও নয় আবার বাছুরও নয় বরং বিয়ের মাঝামাঝি অর্থাৎ মধ্যবয়স্ক তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মোসালিস্লাম বললেন তিনি বলেছেন সেটা হবে একটি গাভী যা বৃদ্ধও নয় এবং শাবকও নয় বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের এখন তোমরা আদৃষ্ট কাজটি করে ফেলো মনে শ্রাল জাতি বারবার প্রশ্ন করার মাধ্যমে নিজেদের উপরে যে সহজ আদেশটা এসেছিল সেটাকে ধীরে ধীরে কঠিন বানাতে শুরু করলো যেখানে এমনিতে যে কোনো একটা গরু জবে করলেই হতো সেখানে এখন আরেকটি শর্ত আসলো স্পষ্টভাবে তাকে বয়স নির্ধারণ করে দেওয়া হল কিন্তু বনিয়েছেল জাতি আদেশ মানা তাদের ইচ্ছা নয় তারা এতেও খুশি হল না সন্তুষ্ট হল না তারা আবার মুসালিস্লামের কাছে এসে প্রশ্ন করলো আপনি আল্লাহকে বলে দিতে বলুন গরুটির রং কেমন হবে গাভীর রং কেমন হবে মুসা আল্লাহ সালাম তিনি বললেন গাভীর রং হবে কারো হলুদ বর্ণের যেটা অনেকটা সোনালি বর্ণের কাছাকাছি যার রং দর্শকদেরকে চমকৃত করবে মোহিত করবে মনোমুগ্ধ কর আল্লাহ করি বলেছেন তারা বললো তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো দোয়া করো জেনে নাও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 হলুদ গরু খুঁজে পাওয়া এমনিতেই বেশ কষ্টকর বিষয় কারণ এই রংটি বেশ দুর্লভ তার মধ্যে আরেকটি শর্ত এসেছে এর আগে যে বয়স হতে হবে মাঝামাঝি একেবারে বৃদ্ধও নয় বা একেবারে অল্পবয়স্কও নয় বনে ইসরায়েল জাতি এরপরও তারা বিরত হল না আবার আরেকটি প্রশ্ন করল তারা জানতে চাইল আল্লাহ যেন স্পষ্ট স্পষ্টভাবে বলে দেন যে এই গাভিটি কেমন হবে কারণ তাদের কাছে নাকি সব ধরনের গাভি একই রকম মনে হচ্ছে ता बल तुम रबर प्रार्थना करो जो स्पष्ट देंटीरूप कारण सब बाछुरकम मन हो सब गाभी हम से एक ही रकम मने हल्ला जी इच्छा करें तो अवश्य हम सठ पथे चालित हब् বললেন নিঃসন্দেহে তিনি বলেছেন সে নিশ্চয়ই এমন এক গাভী যাকে কখনো জোয়ালে জোড়া হয়নি জমি চাষ করার কাজে তাকে লাগানো হয়নি বা পানি দেওয়ার কাজেও তাকে লাগানো হয়নি যার মধ্যে কোনো ত্রুটি বা খুত নেই সুতরাং বনিসের বাছাই করার ক্ষেত্র আরও সীমাবদ্ধ হয়ে পড়ল তারা চারদিকে হন্য হয়ে এই ধরনের বর্ণিত গাভি খুঁজতে শুরু করল অনেক অনুসন্ধান করার পরে একটি মাত্রই গাভী তারা খুঁজে পেল যার মধ্যে এই সবগুলো শর্ত পূরণ হয়েছে একটি মাত্র একটাই সেটা এবং তারা আরো জানতে পারলো এই গাভীর মালিক হচ্ছে একটি জাতিম ছেলে কোনোভাবে সেই ছেলেটি জানতে পেরেছিল যে বনিসাইল জাতি হন্য হয়ে এই ধরনের একটি গাভি খুঁজছে যা তাদের অত্যন্ত প্রয়োজন কাজেই সেই এতিম ছেলে সেই সুযোগ কাজে লাগাতে চাইল এবং সে এর মধ্যে ব্যবসা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ফায়দা করে নেওয়ার চিন্তা করল কারণ সেই জানত যে এটা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে নেই সে বণি সেল জাতিকে শর্ত দিয়ে বলল আমার গাভীটি যদি তোমরা নিতে চাও কিনতে চাও তাহলে এর ওজনের সমপরিমাণ স্বর্ণ তোমাদেরকে দিতে হবে বনিস জাতি কোনো উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হল এবং গাবির ওজনের সমপরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাভিটিকে তারা খৈ করে নিল এরপর তারা শিকার করল মেনে নিল মানতে বাধ্য হল যে হ্যাঁ মুসাল্লা সাল্লাম সত্যি এই কাজে ছো মাহতার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তারা বলল এবারে সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটাকে জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না বিত বাধ্য হয়ে যখন সব শর্ত মিলেই গেল সেই বাছুর পাওয়া গেল তারা তাকে গাভি পাওয়া গেল তারা তাকে জবাই করল এবং এই বাছুর বা গাভি পাওয়ার পর তারা এই কথা বলছে যে এবারে তুমি সঠিক তথ্য এনেছ যেন এমন একটি মানসিকতা তার প্রকাশ করছে যেন মোসাল্লাহ সাল্লাম এর আগে তাদের সঙ্গে মজা করছিলেন যেন তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন অথচ সেটাই ছিল বনী জাতির আচরণ এরপর আল্লাহ মোহাম্মা তাদের সেই কাঙ্ক্ষিত বিষয় গোপনীয় বিষয় হত্যার ষড়যন্ত্রকে উন্মোচন করে দিলেন তিনি তাদেরকে আদেশ করলেন গরুর গোষ্ঠের একটি খণ্ড দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করতে আল্লাহ জানিয়ে দিলেন এই কাজের মাধ্যমে সে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাবে জীবিত হয়ে উঠবে এবং সে নিজেই তার হত্যাকারীর খুনির পরিচয় জানিয়ে দিবে কোরআনে আল্লাহ মহাতা ফিহা।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 নিঃসন্দেহে এই ঘটনা এটা ছিল তাদের সামনে আল্লাহ সুমাহতাল্লাহ তরফ থেকে একটা মজিজা একটি নিদর্শন আয়াত আল্লাহ সুহামতাল্লাহ তার ক্ষমতা শক্তি এবং বরত্বের একটা উদাহরণ একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখালেন এবং আমাদের জন্য আল্লাহ সবহাম তাল্লাহ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 একটি ঘটনা সম্পর্কে আলস মহাতলা বলছেন এর মাধ্যমে আলস মহাতলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি মৃতকে পুনরায় জীবিত করা মানুষকে জীবন দেওয়া পুনরুত্থান করা এটা আলস মহাতলার পক্ষে অত্যন্ত সহজ এবং এই ঘটনাও তার একটি দৃষ্টান্ত বাস্তবতা এই ঘটনার পরবর্তীতে পন ইসাইল জাতির বাকি ঘটনা তাদের চিন্তা চেতনা এবং মন মানসিকতা তাদের অন্তর দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে শুরু করলো। যেন এই কাঠিন্য পাথরের মতো কিংবা তার থেকেও কঠিন তারা একের পরে আল্লাহ সুমাতার পক্ষ থেকে নিদর্শন আয়াত মুজিজা দেখছে কিন্তু এর এরপরও তাদের অন্তরে এগুলোর যে ফলাফল আল্লাহ সুহামতাল আল্লাহর প্রতি ভয় খুশু বিনয় নম্রতা এগুলো সৃষ্টি হচ্ছিল না দেবী সালাসুমাত কোরআনে কথা বলেছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো এক সময় আল্লাহর ভয়ে ফেটে যায় তউতির হয় গড়িয়ে পড়ে যায়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 فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الأنهار وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ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 হজ আদায় স্পষ্ট নির্দেশ এখানে আসলে দ্বিতীয় অর্থ বোঝার কোন সুযোগ নেই হজ আদায় করার কথা বলা হয়েছে আদায় করে নিতে হবে কিন্তু উপস্থিত লোকেদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে প্রশ্ন করতে শুরু করলো ইয়ার রসুল্লাহ আমরা কি প্রতি বছরই হজ আদায় করবো আল্লাহ রসুলাম উত্তর দিলেন না লোকটি আবার প্রশ্ন করলো ইয়ার রসুল্লাহ আমরা কি প্রতি বছরই হজ আদায় করব। এবারে রাসুল সাল্লাম চুপ থাকলেন তৃতীয়বার সেই ব্যক্তি একই প্রশ্ন করল যেন তাকে উত্তর আদায় করেই নিতে হবে রাসুল্লাহ সালাম এবার উত্তর দিয়ে বললেন যদি আমি বলতাম হ্যাঁ তখন এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেত যে ব্যক্তি প্রশ্ন করছিল যে প্রতি বছরই আদায় করতে হবে রাসুলাম বলছেন যদি আমি বলতাম হ্যাঁ তাহলে এটা তোমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যেত অথচ তখন তোমরা এটা আদায় করতে সক্ষম হতে না কেন তুমি নিজের উপর ইচ্ছা করে কঠিন হুকুম চাপিয়ে দিতে চাইছ এরপর রাসুল্লাহ সালাম তিনি বললেন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 যেখানে জানার প্রয়োজন সেখানে প্রশ্ন করতে হবে এটি আল্লাহর হুকুম যেমন হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা সাইকে উল্লেখ করে বলেছেন জাবির রাজুল তালন থেকে বর্ণিত হয়েছে একবার তারা সফরে ছিলেন এরকম সময় সফরসঙ্গীতের মধ্যে একজন ব্যক্তির মাথায় হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে পড়ল এবং জখম হল তিনি আহত হলেন মাথা ফেটে গেল সেই ব্যক্তি রাতের বেলা তার স্বপ্ন হলো। ফলে জানাবা বা মেজর ইম্পিউরিটির কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেল ঠান্ডা শীতের রাত তার মধ্যে সেই ব্যক্তি যার মাথায় জখম হয়েছে সকালে উঠে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল বাকিদেরকে যে পবিত্রতা অর্জনের জন্য তায়ামুম করে তার জন্য যথেষ্ট হবে কিনা কারণ তার মাথায় জখম আছে এবং সেখানে যদি পানি প্রবেশ করে বড় বিপদ ঘটতে পারে কিন্তু তার সঙ্গীরা বললেন তার জন্য তায়ামুম যথেষ্ট নয় গোসল করতে হবে তারা ফতোয়া দিয়ে ফেলল যেহেতু সে পানি স্পর্শ করার ক্ষমতা রাখে কাজই তাকে গোসল করতে হবে সুতরাং সেই ব্যক্তি গোসল করল এবং তার সেই ক্ষতস্থানে জখমের মধ্যে পানি ঢুকে পড়ল সে মৃত্যুবরণ করল আর সৌল্লাহ সাল্লাহ আসলামের কাছে এই সংবাদ এসে পৌঁছালো যখন এই সংবাদ তার কাছে এসে পৌঁছালো আর সুল্লাহ সাল্লাহ আসলাম তিনি রাগান্বিত হলেন তিনি বললেন তার সাথীরা তো সেই লোকটাকে মেরে ফেলেছে অরাও মরে যাক কেন তারা না জেনে ফত প্রদান করল কেন তারা জিজ্ঞাসা করে জেনে নিল না কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে প্রস্তাব করা জেনে নেওয়া লোকটির জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তায়ামুম করে নিত এরপর মাথায় একটি কাপড় বেঁধে দেহের বাকি অংশ সে ধুয়ে ফেলত অথচ তার সাথীরা না জেনেই তাকে সম্পূর্ণ কোসল করতে বাধ্য করেছে। ফলে সেই ব্যক্তির মৃত্যুর জন্য তারাও দায়ী হল আল্লাহ সব মনোনীত এই দিন ইসলাম শরিয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে কোনো বিষয় নিয়ে মন্তব্য করে বসল যদি আমরা না জানি আমাদের কি বলতে হবে আল্লাহ আলম আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন কিন্তু না জেনে অজ্ঞতাবশত ফতো প্রদান করা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ এরপর শাইখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার কয়েকটি প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন একবার মাগ্রেব বা পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চল হতে কোনো একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রাহেম্লার কাছে কিছু প্রশ্ন নিয়ে প্রায় চল্লিশটি প্রশ্ন নিয়ে সে এসেছিল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 চিন্তা করুন মানুষের মন কত হাস্যকর এবং অবাস্তব প্রশ্ন মানুষ করতে পারে কাজে প্রশ্নের পেছনে আমাদেরকে ছুটলে এই ধরনের অবাস্তব প্রশ্নের পেছনে ছোটা আসলে কখনোই উচিত হয় না অমর বিন খাত্তাপ রাদিত্যলান্ন তিনি যখন খলিফা হয় তখন তার কাছে একদিন ব্যক্তি আসল এরকম একটা প্রশ্ন করল অমরাদিত লহ্ন তিনি বললেন ঘটনা কি সত্যিই ঘটেছে লোকটি জবাই বলল যে না এটা ঘটেনি অমর আদিত্যান্ন যখন তিনি বললেন তাহলে তুমি বাড়ি ফিরে যাও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 এরকম একটা প্রশ্ন এই ব্যক্তি অমর রাধিত কাছে এসে করেছিল দ্বিতীয়ত ওমর রাধিত মতো ব্যক্তি তিনি পর্যন্ত নিজে থেকে মতামত দিতে না ফতোয়া দিতে চাচ্ছেন না তিনি বলছেন বদরের সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে এরপর তিনি জানাবেন সুহান আল্লাহ ওমর রাজিতন্দ্র মতো একজন ব্যক্তি যদি একাকি মতামত দিতে ফতোয়া দিতে সংকোচ বোধ করেন সেক্ষেত্রে আমার এবং আপনার অবস্থান কিরূপ হওয়া উচিত সুতরাং আমাদেরকে প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যার উত্তর আমাদের কাজে আসবে অর্থহীন বিষয়ে যে প্রশ্ন আদৌ গুরুত্বপূর্ণ নয় অপ্রাসঙ্গিক অবাস্তব এগুলো বর্জন করাই হচ্ছে একজন ইমানদার ব্যক্তির দায়িত্ব রাসুল্লাহাম তিনি প্রায় দোয়া করে বলতেন আল্লাহ ইনিয়াস আলুকা ইলমান নাফিয়া ও আউ জুবিকা মিন ইলমিনফা ইয়াল্লাহ আমাকে এমন জ্ঞান দান করুন যা উপকারী যে আমাকে উপকৃত করবে কাজে লাগবে এবং সেই জ্ঞান থেকে ইলম থেকে আপনার নিকট আশ্রয় চায় যা আমার কোনো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 এখানে আদৌ কোনো একটা ঘটনারও আমরা দেখতে পাই না তারিখ উল্লেখ করা হয়েছে কেন কারণ কুরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ কোন ঐতিহাসিক ঘটনা কবে ঘটেছে কোন তারিখে ঘটেছে এগুলো জানা হেদায়তের সাথে সম্পর্কিত নয় বরং সেই ঘটনা থেকে কী কী শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি সেটা নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ তিন তারিখ গুরুত্বপূর্ণ নয়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 কারণ সেটা জানার মধ্যে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত নিদর্শন হিদায়ত এগুলো রয়েছে কারণ ইসা আল্লাহ ইসলামের জন্মের এই বিষয়টা একটা মুজিজা এবং সেটা জানা প্রয়োজন রয়েছে কারণ যদি সেটা না জানত বা আমরা না জানতাম অনেকেই বিভ্রান্ত হয়ে খ্রিস্টানদের পদকে অনুসরণ করত তারের এই মুজিজাকে না বুঝে আবদুল্লাহ ইসা আলাহিস্লামকে তারা আল্লাহর পুত্র পদে সাব্যস্ত করে নিত এ কারণেই আল্লাহ সহ আল্লাহ এই বিষয়টি সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন অথচ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তার জন্মের বিষয়ে আলোস মহতলাহ কোনো বর্ণনা করেননি একইভাবে হুদ আলাইস্লাম সালি আলাইস্লাম নু আলাইসালাম ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি কারণ এই ঘটনাগুলো মানবজাতির জাতির জন্য প্রাসঙ্গিক নয় গুরুত্বপূর্ণ নয় অপরদিকে ইসমাইল আলহাম ইসাহাক আলাহিসাল্লামের জন্মের দৃষ্সংবাদের ঘটনা সেটা আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন কারণ সেই বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার স্ত্রীর প্রতি সন্তান লাভের সুসংবাদ আল্লাহর তরফ থেকে একটা আয়াত নিদর্শন একইভাবে ইয়াহিয়া আলহিস্লামের জন্ম এটাও ছিল একটি নিদর্শন সেই জন্য আল্লাহ আল্লাহ কুরআনে সেটাকে উল্লেখ করেছেন আদম আলাহি সাল্লামের সৃষ্টির ঘটনা এর মধ্যেও রয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ এই ঘটনার মাধ্যমে মানব সৃষ্টি মানব জাতির সূচনা মুহ আল্লাহ ইসলামের জীবনের প্রথম ঘটনা জন্ম আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার মধ্যেও রয়েছে বিভিন্ন নিদর্শন মুজিজা এবং আল্লাহ মহাত আল্লাহর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 তার সম্পর্কে মন্তব্য করে তার ইমাম আহমদ বিন হাম্বালকে বলছিল যে উমুক ব্যক্তি তিনি কোনো আলেম ব্যক্তি নন কেন কারণ তিনি খুব বেশি হাদির জানেন না খুব বেশি ফেঁকা জানেন না ইমাম আহমদ তিনি কি বলেছিলেন তিনি বললেন অবশ্যই তিনি একজন আলেম ব্যক্তি কারণ ইলমের যে ফলাফল যে লক্ষ্য যে ফ্রুট সেটা তিনি অর্জন করেছেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহর ভয় তা কয়া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 মোসা আলাইসালাম তিনি একদিন মেম্বরের উপরে দাঁড়িয়ে খুব বাজি ছিলেন বণিসাইলের লোকেদের উদ্দেশ্যে কথা বলছিলেন এমন সময় জনৈক ব্যক্তি দাঁড়িয়ে মুসাকে প্রশ্ন করল সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে কে সবচেয়ে জ্ঞানী মানুষ মূসা আল্লাহ সাল্লাম জবাব দিয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ মূসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর রাসুল আল্লাহ মোহামতাল্লাহ তার ইলমের অংশ থেকে ওহি নাজিল করে তাকে জানিয়ে দেন বিশুদ্ধ ইল ওহির মাধ্যমে মোসাল্লাহাম লাভ করে থাকেন তিনি নবী তিনি রাসুল কাজেই তিনি এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সব থেকে জ্ঞানী মানুষ কারণ তার কাছে অহি আসে এ কারণে মোসালিস্লাম বলেছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারিতে রাসুল সালিসাম এই ঘটনাটি বর্ণনা করেছেন মোসা আল্লাহ সাল্লাম যখন এই মুসালাম যখন এই ধরনের উত্তর প্রদান করলেন এই উত্তর আল্লাহ মহামতাল্লাহ পছন্দ করলেন না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 সেখানে একজন রাসুল বা নবীর পক্ষে এটা চিন্তাও করা যায় না বরং মুসাল্লাহ সাল্লাম যা জানতেন সে অনুসারেই উত্তর প্রদান করেছেন কিন্তু আলো সুমতলা যখন তাকে বললেন এমন ব্যক্তিও রয়েছেন যিনি তোমার থেকে বেশি জ্ঞান রাখেন মোসা আল্লাহ সাল্লাম যখনই জানতে পারলেন যে এমন ব্যক্তি রয়েছেন যিনি তার থেকেও বেশি জ্ঞান রাখেন তখন দেখুন মুসা মানসিকতা কেমন ছিল মোসাল্লাহিস্লাম অত্যন্তের সঙ্গে আলো সুমাতলার কাছে অনুরোধ করে বললেন আমাকে সেই ব্যক্তি সাক্ষাৎ লাভ করিয়ে দিন তার সঙ্গে আমার দেখা করার সুযোগ প্রদান করুন আমি তার ছাত্র হব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 ইউসেবনে নুন আলাহ ইসলামকে ইবনে নুন তখন তিনি ছিলেন মুসাল্লাহলামের ভিত্ত সাথী খাদেম এবং তার শিষ্য বা ছাত্র তিনি মুসালিস্লামের সঙ্গে থাকতেন তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন মোসালিস্লাম যখন মৃত্যুবরণ করেন পরবর্তীতে ইউসাহ নুনকে আল্লাহ নবু উদ্যান করে সম্মানিত করেন তিনি বন ইসালের একজন নবী মনোনীত হন মোসা এবং ইসেবনে নুন তারা উভয়ে এই চমৎকার সফরে যাত্রা শুরু করলেন এক আশ্চর্যজনক সফরে তারা সফর শুরু করলেন াম যখন তার সাথে থাকা যুবক সাথীকে বললেন তার খাদেমকে বললেন দুটি সমুদ্রের মিলনস্থলে মোহনায় না পৌঁছানো পর্যন্ত আমি আসবো না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো মুসা আল্লাহিস্লাম বললেন আমরা যেই স্থানে সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ লাভ করবো সেটা হচ্ছে দুইটি সমুদ্রের মিলনস্থল কোনো আলেম তারাই দুই সমুদ্রের ব্যাপারে বলেছেন যে একটি হচ্ছে লোহিত সাগর অপরটি হচ্ছে ভূমন্ত সাগর আল্লাহ আলম আল্লাহ সব থেকে ভালো জানেন মূল বিষয় হচ্ছে মূল সামারি হচ্ছে মুসা আল্লাহ সাল্লাম আল খিজিরের কাছ থেকে ইলম অর্জন করার ব্যাপারে এতটাই আকাঙ্ক্ষী এবং দৃঢ় ছিলেন তিনি বললেন সেই দুইটি সমুদ্রের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত যুগ যুগ ধরে আমি চলতে থাকবো আল্লাহ আকবর ইলমের প্রতি আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত এই ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত মূসা আল্লাহ সাল্লাম তিনি নিজে একজন সম্মানিত রাসুল একজন জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ইলম শিক্ষা করছেন অহিলাভ করছেন অথচ এর পরও যখন তিনি জানতে পারলেন এমন একজন ব্যক্তির কথা যিনি এমন কিছু বিষয়ে জ্ঞান রাখেন যে বিষয়ে মুসার কোনো জ্ঞান নেই তখন মুসা আল্লাহিস্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থেকে জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হলেন যারা ইলমের ছাত্র তলিবুল ইল তাদের মানসিকতা এমনই হওয়া উচিত ইলম অর্জনের জন্য প্রত্যেকেই ত্যাগ স্বীকার করতে হয় এবং এটা একজন তলিবুল ইলমের জন্য আর অনেক বেশি সত্য মূস আল্লাহিস্লাম নিজে জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো এরকম মানসিকতা তার মধ্যে ছিল না যে না আমি যথেষ্ট বিষয় জানি আমার প্রচুর জ্ঞান রয়েছে আর কিছু জান আমার দরকার নেই না বরং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 তাদের সঙ্গে তার একটি মাছকে বহন করছিলেন যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নিদর্শন একটি মৃত মাছ কিন্তু আল্লাহ সুমন আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে এই মাছটি একটা সময় সমুদ্রে নিজের পদ করে নেবে এবং যখন যখন যেখানে এই মাছটি নিজের পদ করে নিয়ে সমুদ্রে চলে যাবে সেই স্থানে তিনি খিজিরে সাক্ষাৎ লাভ করবেন দীর্ঘসা পরে মোসা এবং হিসাবনা নুন ক্লান্ত তারা এক সময় একটি পাথরের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং সেই সময় একটি ঘটনা ঘটল যা ছিল এই অদ্ভুত সফরের আশ্চর্যজনক সফরের সূচনা মাধ্যম হঠাৎ করে সেই মৃত মাছের মধ্যে নরচরা শুরু হল আল্লাহ সামতলা তার মধ্যে জীবন দিয়ে দিলেন এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পড়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সমস্ত ঘটনাটা ঘটল ইউসাহেবেন আল্লাহ ইসলামের চোখের সামনে তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছটি জেগে উঠল এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে চলে গেল মুসা আল্লাহিস্লাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন ইউসাহেব নুন তিনি এই দৃশ্য দেখলেন কিন্তু তিনি মোসাল্লাহ সাল্লামকে বলতে ভুলে গেলেন তিনিও ঘুমে গেলেন উভয়ে যখন ঘুম থেকে উঠলেন তারাই বিষয়ে তারা বিষয়টা ভুলে গেলেন এবং তারা সামনের দিকে পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে তারা একটি স্থানে এসে উপস্থিত হয়ে দেখলেন এখানে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে সফরের এই পর্যায়ে এসে মোসা আল্লাহ সাল্লাম ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হাদিসে বলেছেন সম্পূর্ণ সফরে ওই মুহূর্তটি রাখ পর্যন্ত মাছ যখন সমুদ্রে চলে গেল মাছটিকে হারিয়ে ফেলা পর্যন্ত মোসা বা ইউসাহেব না নুন তার কখনোই ক্লান্তি বা ক্ষুধা অনুভব করেননি পুরো সফরে কখনোই তারা ক্লান্তি অনুভব করেননি আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য তাদের সঙ্গে ছিল কিন্তু যখন তারা সেই সমুদ্রে মিলনস্থানে আসলেন তখন তারা ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন সফরের যে পেরেশানি এটা তাদেরকে পেয়ে বসল মুসা আল্লাহাম তখন ইউসাহেবী নুনকে বললেন আমাদেরকে সকালে সে খাবার নিয়ে এসো আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি তাদের সঙ্গে খাবার কি ছিল একটি মাছ বললেন যে খাবার নিয়ে যখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেই মাছটি সমুদ্রে চলে গেছে তিনি বললেন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 সেই ব্যক্তি সেই ব্যক্তি বললেন মুসা আপনি কি বনি ইসরায়েলের মোসা আপনি কি সেই মোসা যিনি বনি ইসরায়েলের মুসা বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলেরই মোসা সেই ব্যক্তির প্রশ্ন এটা প্রমাণ করে যে তিনি অলরেডি মুসা আল্লাহিসাম সম্পর্কে জানতেন কাজে তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন আপনি কি সেই মোসা যিনি বনি ইসরায়েলের ব্যক্তি মুসা তার পরিচয় দিলেন কম্বল জনানো ব্যক্তি তিনিও তার পরিচয় প্রকাশ করে বললেন আমি আল খিজির মুসা আল্লাহিসাম তার পরিচয় জানার পরে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 কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে আপনাকে কিছু বলছি শর্ত হল কোনো প্রশ্ন করা যাবে না যে দৃশ্য দেখতে হবে চুপ থাকতে হবে মেনে নেব কোনো তর্ক বিতর্ক কেন করা হল এগুলো প্রশ্ন করা যাবে না মোসার্লাম শর্তে রাজি হলেন তিনি বললেন আমি রাজি তার উপরে সফর শুরু করলেন দরিয়া পাড়ি দিয়ে অপর পাড়ায় যাওয়ার জন্য খিজির একটি নৌজান খুঁজছিলেন তারা একটি নৌকা বা নৌজান পেয়ে গেলেন এবং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 আর আল্লাহ সুমতাল্লাহবুসালকে জানিয়ে দিলেন যে তার থেকেও জ্ঞানী একজন ব্যক্তি হচ্ছেন খিজির অথচ সেই ব্যক্তি বলছেন আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান দুনিয়ার সব থেকে জ্ঞানী দুই ব্যক্তির জ্ঞানকেও যদি আমরা একত্র করি আল্লাহর জ্ঞানের বিপরীতে এটা খুবই নগণ্য তথ্য যতটা এই সমুদ্রের বিশালতার বিনিময়ে তথ্য সামান্য কয়েক ফোটা পানি আল্লাহ মহামতাল আল্লার জ্ঞান এটা হচ্ছে অসীম সমুদ্রের মতো তার থেকেও বিশাল এবং মানুষের জ্ঞান সেই কয়েক ফোটা পানির থেকেও অতি ক্ষুদ্র এবং নগণ্য এটাই ছিল মোসাল ইসলামকে দেওয়া আল খিজিরের প্রথম শিক্ষা পরবর্তীতে আল খিজির একটি অদ্ভুত কাজ করলেন যে যাহাদের বা নৌজানের মালিক তাদেরকে উপকার করলেন বিনামূল্যে দরিয়া বার করে দিলেন তিনি যখন অন্যত একটি কাজে ব্যস্ত খিজির তার অমনযোগে কুরাল দি আঘাত করে সেই নৌজানের একটি পার্থন ভেঙে ফেললেন একটি কাঠ উঠিয়ে ফেললেন ফলে সেখানে একটি ছোট তিনি ক্ষতিগ্রস্ত করলেন হয়ে দৃশ্য দেখলেন তিনি নিজের চোখে যা দেখলেন এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছিল ততঃপর তারা যখন চলতে লাগলেন অবশেষে তারা নৌকায় আরোহণ করলেন তখন তিনি খিজির করে দিলেন মূসা বললেন আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য গুরুতর মন্দ কাজ করেছেন কিভাবে পারলেন আপনি একজন উপকারী ব্যক্তির ক্ষতি করতে সে আপনার উপকার করেছে আপনি কিনা তার ক্ষতি করছেন খিজির জবাব দিয়ে বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই সফর করে থাকতে পারবেন না মুসা আলিসাম তার শর্ত ছিল যে তিনি সফরে খিজিরের সঙ্গে থাকতে পারবেন কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না ঘটনার আকস্মিকতায় মুসালাম সেই শর্তের কথা ভুলে গিয়েছিলেন অনিচ্ছাকৃতভাবে ফাসুল্লাহ সাল্লাম তিনি বলেন যে প্রথমবারের মতো মুসা ভুলে গিয়েছিলেন প্রথমবার যখন তিনি প্রশ্ন করেন তিনি তার স্মরণ ছিল না তিনি ভুলে গিয়েছিলেন ওয়াতের কথা কাজেই তিনি খিজিরকে বললেন মুসা বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে উপরে কঠোরতা আরোপ করবেন না মুসালাম নিজের ভুল বুঝতে পেরে খিজিরের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং তাকে অনুরোধ করলেন আরেকটি সুযোগ দেওয়ার জন্য আল খিজির বললেন ঠিক আছে আমি আপনাকে আরেকটি সুযোগ দিব তবে তাদের মধ্যে যে চুক্তি সেটা কিন্তু ভেঙে গেল মুসাল্লাহিস্লামের শর্ত ভঙ্গ করার কারণে কিন্তু এরপরও খিজির মুসাল আলাহিস্লামকে চলে যাওয়ার কথা না বলে তাকে একটি সুযোগ দিলেন পরবর্তী ঘটনা যখন তারা সমুদ্র অতিক্রম করে দ্বিতীয় ঘটনা এটা যখন তারা একটি তীরে পৌঁছালেন উপকূলে পৌঁছালেন তারা দেখলেন যে খেলাধুলায় ব্যস্ত একদল বালক বালকদেরকে দেখিয়ে নিষ্পাব নিরীহ মনে খিজির সেই দলের গেলেন একটা বালককে নিয়ে পৃথক করলেন তাকে একটা ঘরে নিয়ে গেলেন এবং ঘরে নিয়ে যাওয়ার পরে খিজির দুই হাতে সেই বালকের মাথা ধরে দেহ থেকে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন তাকে হত্যা করলেন একটা এই দৃশ্য দেখে একটা নিষ্পাব নিরীহ বালককে হত্যা করা মোসা কিছুতেই চুপ থাকতে পারলেন না এবার মোসা তার শর্তের কথা তিনি স্মরণ ছিল আদার কথা তিনি জানেন কিন্তু এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল এবং মুসা যে স্বভাব ছিল যে চোখের সামনে যদি অন্যায় মন্দ কিছু ঘটে কিছুতেই নির সহ্য করতে পারেন না তিনি অন্যায় বিরুদ্ধে কথা বলে উঠলেন যদিও মুসা জানেন যে কোনো করতে পারবেন না কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন আল্লাহ সুম্লা বলছেন তারা চলতে অবশেষে যখন একটি সাক্ষাৎ পেলেন তিনি খিজির তাকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় বা কিসাস ছাড়াই নিশ্চয়ই আপনি এক গুরুতর অন্যায় কাজ করেছেন মুসা বললেন আপনি কিভাবে পারলেন একটা নিষ্পাপ বালককে হত্যা করতে সে তো কারো কোনো ক্ষতি করেনি তারপরও কেন আপনি হত্যা করলেন খিজির প্রশ্ন শুনে বললেন বললেন আমি কি বলিনি আপনাকে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না এই জবাব শুনে মুসা আসসালাম কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমাহ রয়েছে মুসা করলেন এবং খিজিরকে তিনি বললেন আমাকে শেষবারের মতো একটি সুযোগ দিন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 আমাদের উপরে তার হক রয়েছে যে তিন দিন পর্যন্ত তিনি আমাদের কাছে আপ্যায়ন পাবেন এটা আমাদের জন্য মেহমানের উপরে করা বাধ্যতামূলক এটা মেহমানের হক এটা আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ নয় তিন দিন পর কেউ চাইলে মেহমানকে আপ্যায়ন করতে পারে নাও করতে পারেন সেটা হচ্ছে অনুগ্রহ কিন্তু তিন দিন পর্যন্ত মেহমানের হক রয়েছে আমাদের উপরে যে তারা আমাদের কাছ থেকে আপ্যায়ন পাবেন মুসাইম খিজুর যখন মুসাফির হিসেবে মেহমান হিসেবে একটি শহরে ঢুকলেন তারা সেখানে আপ্যায়ন পাওয়ার হক রাখেন কিন্তু সেখানকার বাসিন্দারা তারা ছিল খুবই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 কাউকে কিছু জিজ্ঞাসা করে কোনো অনুমতি না নিয়ে ফ্রিতে মেরামত করে দিয়েন দেওয়াল যখন ঠিক হয়ে গেল তারা আবার চলতে শুরু করলেন খিজিরের এই কাজের প্রতিবাদ করলেন তিনি আর সবর করতে পারলেন না তিনি আগের ঘটনাগুলো তার মধ্যে এসে জমা হচ্ছিল তিনি বললেন যে নৌকার মাঝে আপনার কাছ থেকে কোনো টাকা নিল না আপনাকে উপকার করল অথচ আপনি তার ক্ষতি করলেন তার নৌকাকে ত্রুটি করে দিলেন ফুটো করে দিলেন যে শিশু নিরীহ ছিল খেলাধুলায় ব্যস্ত তাকে আপনি একটা ঘরে নিয়ে হত্যা করলেন আর যে লোকেরা আমাদেরকে সামান্য বরণ পর্যন্ত করল না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 তিনি বললেন এখন তুমি যে বিষয়গুলোতে সবর করতে পারোনি আমি সেগুলোর শিক্ষা তাৎপর্য বলে দিচ্ছি তিনি বললেন প্রথম ঘটনা সম্পর্কে নৌকা সম্পর্কে সেই নৌকা ছিল একজন দরিদ্র মাঝির সে নদীতে কাজ করত আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন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 ফলে সেই অত্যাচারী রাজা সেটাকে আর জব্দ না করে সেভাবে ফেলে দেবে ফলে ওই দরিদ্র মাঝি তার নৌকা হারাবে না পরবর্তীতে যখন রাজা চলে যাবে তখন সে অতটুকু ত্রুটি খুব সহজে হারিয়ে নিতে পারবে খিজির বলেন এই জন্যই আমি নৌকার একটি তক্তাকে ভেঙে ফেলেছিলাম যাতে সেই মাঝি তার নৌকাটিকে না হারায় আল্লাহ সালা খিজিরের মাধ্যমে সেই ব্যক্তিকে একটি বারাকা দান করেছেন এই আয়াতটিকে যারা পক্ষী তারা একটি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 এখানে এই ঘটনায় আমরা দুইটি অকল্যাণ দেখতে পাচ্ছি একটি হচ্ছে এক নম্বর অপশন জালিম রাজা এসে সেই নৌকা ছিনিয়ে নিয়ে যাবেন দুই নম্বর অপশন হচ্ছে নৌকাটাকে বাঁচানো যাবে মাঝি তার নৌকা পাবে তবে বিনিময়ে নৌকায় একটু ক্ষতি করতে হবে একটা তক্তা ভেঙে ফেলতে হবে নিঃসন্দেহে সেই সম্পূর্ণ নৌকা হারিয়ে ফেলার থেকে একটা তক্তা ভেঙে যাওয়া এটা তুলনামূলকভাবে কম খারাপ ছিল আলকিজির তিনি দুইটি খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপটিকে বেছে নেওয়ার ফিক তিনি জানতেন আল্লাহ তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ সুমাহ তাল্লাহ কুরানে এই ঘটনা সম্পর্কে প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত তা ছিল একজন দরিদ্র মানুষের এটা দিয়ে সে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত আর আমি তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে যে নৌকায় পেত তাকে বল প্রয়োগ করে ছিনিয়ে নিয়ে যেত প্রথম ঘটনার ব্যাখ্যা জানা গেল যে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছিল যে একটি খারাপ কাজ সংঘটিত হচ্ছে কিন্তু সুবান এর মধ্যেই ছিল কল্যাণ এটাও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মোসাল্লাহিসাম তার সম্পূর্ণ এই সফর খিজিরের সঙ্গে তিনি কেন এসেছেন এসেছেন ইলিম শিক্ষা করার জন্য এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি বাস্তবে সরাসরি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে শিক্ষা লাভ করছেন প্রত্যেকটি ঘটনা খিজিরের সাথে থাকা মুসাল্লাহলামের যে তিনটি ঘটনা আমরা দেখতে পাই তিনটি ঘটনার মধ্যে বাহ্যিক দৃশ্য প্রকৃত ঘটনার বিপরীত এটা আমাদেরকে প্রমাণ করে আল্লাহ তা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 দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক কিশোর ছেলেটিকে হত্যা করার ব্যাপারে উল্লেখ করেছেন সে কিশোর ছেলেটি তার পিতামাতা উভয়ে ছিল মৌমিন বলছেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে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 যারা উভয় ছিল ইমানদার সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং সন্তান নিজের নাফরমানি দিয়ে পিতামাতাকে বিভ্রান্ত করে দিত কাদের তিনি সেই সন্তানটিকে হত্যা করলেন এবং এটাই আল্লাহ সুমাত্লাহ সেই পরিবারের জন্য নির্ধারণ করেছেন খিজির নিজের পক্ষ থেকে কোনো কাজ করছিলেন না যেটা আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে এক আয়তে পাই খিজির আল্লাহিসাম তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ যে এই ঘটনার জ্ঞান আল্লাহ সুমতাল্লাহ খিজিরকে দিয়েছেন যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত করছেন খিজির নিজের পক্ষ থেকে কোনো খেয়াল খুশি অনুসরণ করছেন না এই জ্ঞান খিজিরকে আল্লাহ দিয়েছেন যা মুসলার মধ্যে ছিল না খিজির বললেন সে কারণে তিনি সেই কিশোর ছিলটিকে হত্যা করেছেন তাদের বিপরীতে আল্লাহ তাদেরকে আরেকটি নেক্স সন্তান দিবেন যে সন্তান হবে পিতামাতার প্রতি কোমল দয়াদ্র আল্লাহর প্রতি হবে ইমানদার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কায়েব জানি না ভবিষ্যৎ জানি না কিন্তু আল্লাহ সুহান তাহা তিনি ভবিষ্যতে জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে কাজেই বাহ্যিকভাবে যদিও কখনো কোনো বিষয় আমাদের কাছে সবর করা কঠিন মনে হয় কষ্টকর মনে হয় কিন্তু আল্লাহর পথে যদি আমরা চলি আল্লাহর উপরে ভরসা করি নিঃসন্দেহে প্রত্যেকটি ঘটনা আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে পরবর্তী ঘটনা আমাদেরকে কোরআনে জানিয়েছেন তৃতীয় ঘটনা সেই দেয়াল তুলে দেওয়ার ঘটনা কোনো পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে অথচ যেখানকার বাসিন্দারা ছিল কৃপণ স্বভাবের যারা কোনো সাহায্য করতে আগ্রহী ছিল না কিন্তু খিজির তাদেরকে সাহায্য করলেন খিজির পরবর্তীতে বললেন সেই দেয়ালটা ছিল শহরের দুইজন এতিম বালকের সম্পত্তি সেই দেয়ালে নিচে ছিল একটি রক্ষিত গুপ্ত ধনভাণ্ডার যদি সেই দেয়াল সেখানে ভেঙে পড়ে যেত সেই গুপ্ত ধনভাণ্ডার প্রকাশিত হয়ে পড়ত এবং যে শহরের বাসিন্দারা এত কৃপণ এবং লোভী স্বভাবের তারা নিঃসন্দেহে সেই গুপ্ত ধনভাণ্ডার পেলে সেটা দুই এতিম বালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা আত্মসাত করত গ্রাস করত কাজেই খিজির সেই দুই এতিম বালকের পক্ষ হয়ে দেয়াল তুলে দিলেন যেন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 খিজিরা ইসলাম বললেন সর্বশেষ ওই প্রাচীনের ব্যাপারে তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি তার ছিল রক্ষিত গুপ্ত ভাণ্ডার ধন এবং ওই দুই এতিম বালকের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি আয়তের সেই অংশটি খুবই গুরুত্বপূর্ণ খিজির বললেন ওই দুই এতিম বালকের পিতা ছিলেন একজন নেট ব্যক্তি খেয়াল করুন আমরা আগেই বলেছি খিজির আলাহিস্লাম নিজের পক্ষ থেকে কোনো খেয়াল খুশি অনুসরণ করছেন না বরং এই প্রত্যেকটি ঘটনার যে জ্ঞান এটা আল্লাহ সুভানতাওয়ালা খিজিরকে দিয়েছেন সেই অনুসারে খিজির আপাত বিপরীত ঘটনাগুলো ঘটাচ্ছেন ভালোর বিপরীতে আপাত দৃষ্টিতে খারাপ খারাপের বিপরীতে আপাত ভালো এই ঘটনাগুলো খিজির সেখানে ঘটাচ্ছেন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 যদি আমাদের সদ আমল থাকে এর বিনিময়ে আল্লাহ আমাদের অবর্তমানে আমাদের সন্তানকে রক্ষা করবেন যেভাবে সেই দুই এতিম বালককে আল্লাহ রক্ষা করেছেন সাইদ ইবনে মুসাইয়াব একজন বড় মাপের তাবি রাহমা উল্লাহ তিনি তার সন্তানকে বলে গিয়েছেন হে আমার সন্তান হে আমার ছেলে আমি যতগুলো নেক আমল করেছি আমি চাই এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাকে রক্ষা করুন সুতরাং পিতামাতার সদ আমল এটা হচ্ছে সন্তানদের জন্য রক্ষা কবচ আমরা যদি চাই আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন অবশ্যই পিতামাতা হিসেবে আমাদেরকে নেককার হতে হবে সংরক্ষণ করতে হবে কারণ এগুলোর বিনিময়ে আমরা না থাকলেও আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন বলেছেন যে তোমার মালিক তিনি ইচ্ছা করলেন ওরা প্রাপ্তবয়স্ক হোক বয়প্রাপ্ত হোক এবং তখন তারা নিজেরাই তাদের সম্পদ বের করে নিয়ে আসবে আর এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ খিজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে সামারি তিনি বললেন ওমাফা আলতুহু অ্যান্ড আমরি এর কোনোটাই আমি আমার নিজের পক্ষ থেকে করিনি এই সবগুলোই ছিল তোমার মালিকের অনুগ্রহ অর্থাৎ খিজির যে নেক কাজগুলো করলেন তিনটি ঘটনাতেই ব্যাখ্যা জানার পরে প্রমাণিত হল হিজি খিজির আলাইসালাম খিজির নেক কাজ করেছেন মানুষের উপকার করেছেন কল্যাণ করেছেন কিন্তু কখনোই তিনি বলেননি এই ঘটনাগুলো আমি নিজের পক্ষ থেকে করেছি তিনি বলেছেন এই এসবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে একটি তাওফিক একটি সুযোগ যা আল্লাহ করার সুযোগ আমাকে দিয়েছে এবং একজন ইমানদার ব্যক্তি মুমিনের মানসিকতা এমনটাই হওয়া উচিত কখনোই কোনো কাজের জন্য নিজেকে কৃতিত্ব দেওয়া উচিত নয় বরং প্রত্যেকটি ভালো কাজের জন্য যে কৃতিত্ব এটা অবশ্যই একমাত্র আল্লাহ সু মোহাম্মতাল্লাহ তরফ থেকে আসে আল্লাহ সু মহাম্মতোল্লাহ তিনি আমাদেরকে তাওফিক প্রদান করেন অলিল্লাহিল হাম সমস্ত প্রশংসা আল্লাহ সু মোহাম্মত আল্লাহর জন্য এটাই হচ্ছে মুসরা এবং আল খিজিরের ঘটনা রাসুল্লাহ সাল্লাহাম মুখে দিতে এই ঘটনা বর্ণনা করার পরে বলেছেন আল্লাহ মুসার উপরে রহম করুন যদি মোসা আল্লাহাম সবর করতেন ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারতাম এই অসাধারণ কাহিনীর আরো ব্যাখ্যা আমরা জানতে পারতাম অর্থাৎ এমনকি সুমান আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি চাচ্ছিলেন মুসা আল্লাহাম যেন খিজিরের সঙ্গে আরো কিছু সময় যদি থাকতেন তাহলে আরো কিছু জ্ঞানী আরো কিছু জ্ঞান কর্ম ঘটনা বিতক্ষণতা ঘটনা খিজির আল্লাহামের জীবন থেকে আরো বিস্তারিত জানতে পারতাম আসলু সাল্লাহিসাম সেজন্য বলছেন আল্লাহ মহাতাল্লাহ মুসার উপরে রহম করুন যদি তিনি সবর করতেন আমরা আরও এই কাহিনী সম্পর্কে আরও বেশি জানতে পারতাম সাইদিনের দীর্ঘ ঘটনাগুলো আলোচনা আমরা শেষ করলাম সব শেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মুসা আল্লাহিস্লামের একটি বিশেষ ঘটনা তার মৃত্যু এবং আল্লাহ আল্লাহ মুসাল্লাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন সেই সম্পর্কে তিনি ছিলেন বেশ লাজুক স্বভাবের এবং মোমিনদের ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য এমনটাই হওয়া উচিত লজ্জা ইমানের একটি অঙ্গ লজ্জা মোমিনদের একটি বৈশিষ্ট্য মোসা আলাহিস্লাম নিজের দেহকে সবসময় আবৃত করে রাখতেন বনি লোকেরা তারা এই বিষয়টি নিয়ে একটি গুজব ছড়ালো কানাঘোষা ছড়ালো এবং তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মূসার দেহে কোনো খারাপ রোগ আছে কাজেই সেই তার শরীরকে সময় ঠেকে রাখে আমাদের কাছ থেকে গোপন করে রাখে তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মূষা কুষ্ঠ রেখে আক্রান্ত কেউ কেউ বলতে শুরু করলো মূষার মধ্যে সিফিলিস রোগ রয়েছে তারা বলল এই সমস্যাগুলোর কারণেই মূসা সবসময় ঠেকে রাখে তার দেহকে দেখার অনুমতি দেয় না ঘটনাটি এমন ছিল বনি ইসরায়েল জাতি তারা যখন গোসল করত তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করত জামাকাপড় খুলে ফেলে এবং একে অপরের সামনে লজ্জাবোধ করত না কিন্তু মুসা আল্লাহ সাল্লাম তিনি একজন সম্মানিত রাসুল তার পক্ষে এই বিষয়টা চিন্তাও করা যায় না মুসা আলাহিসাল্লাম ছিলেন সম্মানিত রাসুল তিনি লাজুক প্রকৃতির তিনি গোসল করতে যেতেন একা নদীতে এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না অনিস্রাইল যখন এই ধরনের মিথ্যা অববাদগুলো ছড়িয়ে দিত তার সম্মানহানি করতে লাগলো আল্লাহ সুহামতা আল্লাহ তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দিবেন যখন মুসা আল্লাহিস্লাম একদিন গোসল করতে গিয়েছেন তিনি তার জামা কাপড় খুলে একটি পাথরের উপর রেখেছেন গোসল শেষে যখন মুসা আল্লাহিস্লাম সেই পাথরের দিকে তাকালেন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন পাথরটি তার নিজের জায়গায় নেই তিনি আবিষ্কার করলেন পাথরটি তার জামা কাপড় নিয়ে চলতে শুরু করেছে ছুটছে মুসা আল্লাহিস্লাম তিনিও সেই পাথরের পিছনে দৌড়াতে লাগলেন এবং সহি বুখারিতে আল্লাহ রসুল্লাহিস্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন মূসা আল্লাহিস্লাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন হাতে লাঠি নিয়ে মুসাল্লাহিস্লাম সেই পাথরকে উদ্দেশ্য করে বলছিলেন হে পাথর আমার কাপড় আমার কাপড় এটা বলছিলেন এবং তিনি লাঠি নিয়ে সেই পাথরকে তারা করছিলেন সেই পাথর সেই কাপড় নিয়ে ছুটতে শুরু করল বনি ইসরায়েল জাতির বসতির সামনে দিয়ে মুসা আলাহিসাল্লাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তারা লক্ষ্য করল আল্লাহ সুহাম তালার শ্রেষ্ঠ এক সৃষ্টিকে নিখুঁত দৈহিক গঠনের অধিকারী এক সম্মানিত রাসুলকে যাকে আল্লাহ সুহামতাল্লাহ সুন্দর সুঠাম গরণ দিয়েছিলেন মসাল আল্লাহের দেহ তাদের সামনে উন্মুক্ত হল তারা দেখল মুসার শরীরে কোনো জামা নেই মুসার ছুটছে পাথরের যা কিনা তার জামা নিয়ে ছুটে চলেছে এবং তারা যে সমস্ত আদি ধারণা করেছিল সেগুলো সব ভুল প্রমাণিত হল আল্লাহ সুহামতাল্লাহ মুসাল্লাহ সাল্লামের দৈহিক গঠনকে তাদের সামনে উপস্থাপন করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য মূসা আল্লাহ সাল্লামকে সম্মানিত করার জন্য যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল ঘটনার নাটকীয়তা শেষ তার স্থির নিজ স্থানে স্থির দাঁড়িয়ে গেল আল্লাহ সুবাহর আদেশে মূস সালামের হাতে যে লাঠি ছিল মূস সালাম ক্ষিপ্ত হয়ে সেই লাঠি দিয়ে পাথরটিকে পেটাতে শুরু করলেন রাসু আল্লাহ বলেন যে মূস পাথরটিকে এতটাই পিটিয়েছিলেন যে পাথরের উপরে দাগ পরে গিয়েছিল আল্লাহ সুবাহ তাল্লাহ কুরানে বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছে। তোমরা তাদের মতো হয়েও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল তারা মুসার বিরুদ্ধে যা উত্থাপন করেছিল অভিযোগ আল্লাহ তা খণ্ডন করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন কেন তিনি তা করেছেন কারণ মুসা আল্লাহর কাছে সম্মানিত ওয়াকানা ইন্দাল্লাহিজিহান মুসা আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ তার সম্মানকে রক্ষা করেছেন মুসা আল্লাহাম তার জাতির অবাধ্যতার কারণে জিহাদ অস্বীকৃতি করার কারণে তাদের উপরে যে আদা বেসেছিল সেই কারণে যখন তারা মরুভূমিতে পথ হারিয়ে ফেলল মূসা আল্লাহিস্লামও তিনি তার জাতির সঙ্গে মরুভূমিতে ছিলেন কারণ তিনি তাদের উপরে দায়িত্বশীল এই বক্র মন মানসিকতা সম্পন্ন জাতিকে দেখে রাখা তাদেরকে হেদায়তের দিকে আহ্বান করা গাইড করা এই কাজের জন্য মূসালামকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে মুসা সবসময় যাদের কল্যাণ চাইতেন ভালো চাইতেন কিন্তু তারা উল্টো মুসালা সাল্লামকে নানা রকমের ঝামেলায় ফেলত কষ্ট প্রদান করত উপরন্তু তারা ছিল বক্র মানসিকতা সম্পন্ন একগুয়ে এবং অবাধ্য প্রকৃতির তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ মুসা আল্লাহাম তার জাতির লোকেদেরকে বলতেন তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো কাত্তা আলামুনা আন্নি রাসুল্লাহিম আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রাসুল এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ মনীষ ক্রমাগত মোসালিস্লামের মৃত্যু পর্যন্ত তাকে নানাভাবে নানা ঘটনার মাধ্যমে কষ্ট দিয়ে গিয়েছেন মোসা আলাহিস্লামের এর দীর্ঘ সময়ে তার সাথী ছিলেন হারুন আলাহিস্লাম যিনি ছিলেন আল্লাহ নবী তিনি ছিলেন মুসা আলাহিসাল্লামের উপদেষ্টা সমর্থক সাহায্যকারী মোসা আলাহিস্লামের ডানহাত কালের আবর্তে হারুন আলাহিস্লাম তিনি মৃত্যুবরণ করলেন মৌসালাম একা তার গোত্রকে তার জাতিকে তিনি সামলাচ্ছেন এরকম একটি সময়ে একদিন মুসাল্লাহ সাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত একজন অপরিচিত ব্যক্তি এসে মুসাল্লাহ সাল্লামের কাছে যখন প্রশ্ন করল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মুসা আল্লাহিস্লাম এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন প্রচন্ড জোরে তার মুখে আঘাত করলেন এতটাই জোরে মোসালিসাল্লাম সেই অপরিচিত ব্যক্তির মুখে আঘাত করলেন যে তার চোখ চিটকে বের হয়ে আসলো। সেই অপরিচিত ব্যক্তি কে ছিল সেটা ছিল মৃত্যুর ফেরেস্টা মালাকুল মাউদ তিনি এসেছিলেন মানুষের আকৃতিতে মোসালিসাল্লাম স্বাভাবিকভাবেই এ কারণে তাকে চিনতে পারেননি এবং মোসাল সাল্লাম তিনি জানেন কেন এই জাতিকে নিয়ে তিনি আজকে পথ অবস্থায় কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে যার ফলে তারা আজকে বায়তুল মাগদিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে মোসাল আল্লাহ ইসলামের মধ্যে তীব্র ইচ্ছা ছিল যে তিনি এই মহান বিজয় অর্জন করবেন বাইতুল মাগ্দ বিজয় অর্জন করবেন জেরুজালামে প্রবেশ করবেন এর আগে যেন তার মৃত্যু না হয় যখন অপরিচিত ব্যক্তি এসে বলল আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মোসা আল্লাহ সাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন রাসুল্লাহ সাল্লাহাম এই ঘটনাটিকে বুখারিতে উল্লেখ করেছেন মৃত্যু ফেরেস্তা মানুষের আকৃতি নিয়ে মোসাল্লাহিস্লামের কাছে আসার কারণে তিনি তাকে চিনতে পারেননি সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু ফেরস্তা যখন আসে তারা কোন ধরনের ঘোষণা বা অনুমতি প্রদান করে না সরাসরি আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাবেন কিন্তু আল্লাহ নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত মালাকুল মাউ তাদের যান কবচ করতে পারেন না মৃত্যু ফেরস্তা মানুষের আকৃতিতে এসে যখন বলেছিলেন হে মূসা আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত মৌসা আলাহিসাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন এবং সহজরে আঘাত করে তার চোখ উপরে ফেললেন মৃত্যুর ফেরস্তা মালকুল মাউদ আলস মোহামতালের কাছে ফেরত গেল এবং বললেন ইয়া রব আপনি তো আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুকে অপছন্দ করেছেন মরতে চান না এবং আরেকটি হাদিসে মুসনাদে আহমদে সেখানে বর্ণিত রয়েছে মৃত্যু ফেরেস্তা তিনি বলেছিলেন যদি আমি এই বিষয়টা জানতাম যদি আমি এই বিষয়টা না জানতাম যে মুসা আপনার কাছে পছন্দনীয় প্রিয় তাহলে আমি তার মৃত্যুকে কঠিন করে দিতাম অর্থাৎ মৃত্যুর ফেরস্তা তিনি জানেন মুসা আল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহার কাছে সম্মানিত পছন্দ নিয়ে আল্লাহ তাকে ভালোবাসেন এর কারণে এই বিষয়টা যদি না জানতেন তাহলে তিনি মুসা আল্লাহামের এই আচরণের কারণে তার মৃত্যুকে কষ্টকর বানিয়ে দিতেন আল্লাহ এই ঘটনা শোনার পর মৃত্যু ফেরেসা বললেন মুসার কাছে ফেরত যাও এবং তাকে গিয়ে বলো তার হাতকে একটি সারের পেছনে রাখতে এবং তাকে বলো যে তার হাতের নিচে সারের দেহে যতগুলো লোম থাকবে ততগুলো লোমের জন্য তার আয়ুতে একটি করে বছর যোগ করে দেওয়া হবে দীর্ঘ হায়াত তিনি লাভ করবেন মৃত্যু ফেরেস্তা মুসালামের কাছে এসে এই প্রস্তাব রাখল মুসালামের সামনে আয়ু বৃদ্ধি করার সুযোগ আসলো তখন তিনি মৃত্যু ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন এরপর কি হবে মৃত্যু ফেরেস্তা জবাব দিল অতঃপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে এরপর এই হায়াতও যখন শেষ হয়ে আসবে আপনি মৃত্যুবরণ করবেন তখন মুসাল্লাহসালাম বললেন তাহলে এখনই আমার যানটি কবচ করে নাও শেখ আনোয়ার তিনি এখানে আলোচনা করে বলেছেন এটা জানা যায় না ঠিক কি কারণে মুসা আলাহ সাল্লাম প্রথমবার এত অসন্তুষ্ট হয়ে মৃত্যুর ফেরসাকে ফেরত দিয়েছিলেন তবে ইবিন কাসির রহমউল্লাহ তার মত অনুসারে একটি কারণ এটা হতে পারে যে মুসা আলাহ সাল্লামের অন্তরে এমন কোনো সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি এবং মুসা আল্লাহ সাল্লাম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 মৌসাল্লাহিস্লাম তাদেরকে বলেছিলেন আক্রমণ করো আমরা ঢুকে পড়ি চলো আমরা আক্রমণ করে যুদ্ধ করি কিন্তু তারা বেঁকে বসেছিল এবং বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম শুধুমাত্র দুইজন ব্যক্তি ছিলেন ব্যতিক্রম আল্লাহ সোহামত আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহকে ভয় করত যাদের মধ্যে আল্লাহ ভীতি তা তারা বাকি জাতিকে বলছিলেন ফটক পর্যন্ত পৌঁছাও তোমরাই বিজয়ী লাভ করবে আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবেন কিন্তু এই সমস্ত কথাগুলোর প্রতি তারা কোনো গুরুত্বই প্রদান করেনি পাত্তাই দেয়নি একারণে আল্লাহ সোহমত আলাহ মৌসা আলাহ ইসলামের মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাদেরকে জেরুজালেমে প্রবেশ করার গৌরব প্রদান করেননি কারণ তারা সম্মান পাওয়ার মতো যোগ্য তারা ছিল না মৌসা আলাহিসাম কিংবা হারুন আলাহ ইসলাম কেউ জেরুজালে প্রবেশ করতে পারেননি জেরুজালেমে প্রবেশ না করেই মৌসা আলাহিস্লাম মৃত্যুবরণ করেন রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম তিনি মৌসাামের কবরকে দেখেছেন আল ইসরার হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই ইসলাম যখন জেরুজালেম গিয়েছিলেন তখন তিনি মৌসালামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান মোসা আলাহিসাল্লাম তার কবরে আল্লাহ সুবাহতআল্লার ইবাদতরত অবস্থায় সালাতরত অবস্থায় আছেন মূসা আলাহিস্লামের মর্যাদা হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুবাহ কোরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন অন্য যে কোনো নবী কিংবা রাসুলের থেকে তার আলোচনা আল্লাহ সুবাহতআল্লাহ বেশিবার করেছেন আল্লাহ সুবাহ কুরআনে বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন সম্মানিত মহান নির্বাচিত আল এই ধরনের উপাধি দিয়ে আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহ করে উল্লেখ কর্দা তিনি ছিলেন রাসুল এবং নবী রাসুল্লাহ মুসা আল্লাহাম সম্পর্কে বলেছেন একটি হাদিসে তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না বুকারি এবং মুসলিমের হাদিসটি বর্ণিত রয়েছে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 কিন্তু এটা আলোচনা তর্ক বা বিতর্ক করার মতো কোনো বিষয় নয় এটাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আসলামের বিনয় তিনি বলেছেন আমাকে মূসার থেকে উপরে তোমার স্থান দিও না অর্থাৎ কুফারদের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোনো নবী বা রাসুলকে অপরের থেকে খাটো না করি রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি এই বিষয়টি পছন্দ করেননি বলেই তিনি এমনটা বলেছেন কেননা মুসা আলাহি সাল্লাম ইসা আলাহিস্লাম তারা উভয়ই হচ্ছেন মুসলিম তারা প্রত্যেকে আমাদেরই নবী আমাদেরই রাসুল রাসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি চাননি এই ধরনের বিতর্কে আমরা জড়িত হই এ কারণে তিনি বলেছেন এরকম বলো না যে আমি মুসা থেকে উৎকৃষ্ট রাসুল্লাহ সাল্লাহাম তিনি আরো বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এক প্রচন্ড শখ এবং একটি আতঙ্ক ঝাকুনির মধ্য দিয়ে যাবে প্রত্যেকেই এবং এর ফলে সবাই অজ্ঞান হয়ে যাবে অচেতন হয়ে পড়বে মৃত হয়ে পড়ে থাকবে রাসুলুল্লাহ সাল্লাহাম বলেন আর আমি হচ্ছি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাওয়া ব্যক্তি আমি উঠে দাঁড়াবো উঠে দাঁড়ানোর পর আমি দেখতে পাবো মুসা আল্লাহ সালাম অলরেডি আল্লাহ সুহামতাল্লাহ আরোশকে ধরে আছেন তিনি বলছেন আমি জানি না যে মুসা কি সেই প্রচন্ড শখ বা ঝাঁকুন্দির আওতার মুক্ত ছিলেন কিনা নাকি অলরেডি এর আগে তিনি সেই শখের মধ্য দিয়ে গিয়েছেন কারণ ইতিপূর্বে তিনি সেই অভিজ্ঞতা লাভ করেছেন দুনিয়াতে যখন তিনি আল্লাহকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তুর পর্বতে যখন মুসাাম আলাসকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তখন প্রচন্ড একটি শখ এবং ঝাঁকুনি তিনি অনুভব করেছিলেন অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন রাসুল্লাহাম সেই ঘটনার কারণে ইঙ্গিত করে বলছেন হয়তো এটার কারণে আলাস দিনে মুসাকে দ্বিতীয়বার সেই আতঙ্ক এবং শকের মধ্য দিয়ে ফেলবেন না কারণ দুনিয়াতে একবার সেই অভিজ্ঞতা তিনি অর্জন করে ফেলেছেন এবং এটা একবার অর্জন করাই যথেষ্ট অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম কিয়ামতের দিনে সেই প্রচন্ড আতঙ্ক এবং ঝাঁকুনি থেকে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 কথা বলতে গিয়ে যাকে আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন মনোনীত করেছেন বাছাই করেছেন যিনি শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের প্রশংসা আল্লাহ সুহামতাল্লাহ করেছেন তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি পক্ষ পাথিত্ব নিয়েছেন অন্যায় বিচার করছেন স্বাভাবিকভাবেই এই উক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মনে খুবই কষ্ট দিয়েছে সাহাবার আলহম তারা বলেছেন আমরা রাসুল আসলামের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাম তখন কি বলেছিলেন রাসুল্লাহ সালাম তিনি বলেছেন আল্লাহ মূর্সার উপরে রহম করুন কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন মুরসালামের মর্যাদা রাসুল্লাহ আসলাম বলেছেন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু এরপরও তিনি সবর করেছেন মনে ইসরায়েলের ইতিহাস আমরা কিছুটা আলোচনা করেছি যারা মুসালসাল্লামের সঙ্গে ছিল মুসা আল্লাহ সাল্লাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন আল্লাহ সুহামতাল্লাহ তার ব্যাপারে বলেছেন যখন মূর্সা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা এই বিষয়ে জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসুল মোসা আলাহিসাল্লাম বহু বিপদ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন এরপরও তিনি সবর করেছেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম এই জন্যই বলেছেন আল্লাহ মুসের উপরে রহম করুন তিনি এর থেকে বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি ধৈর্য হারাহন সবর করেছেন মোসা আল্লাহ সাল্লামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসুলসলাম উল্লেখ করেছেন যার একটি আল ইসরা এবং অন্যটি আল মিরাজে সম্পর্কিত মিরাজের রাতে রাসুল্লাহ সাল্লাহাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর এটাকে বলা হয়ে থেকে আল ইসরা আর জেরুজালেম থেকে আল্লাহ মহাতাল্লার সঙ্গে উর্দু আরোহণ করা সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর সেটাকে বলা হয়ে থেকে মিরাজ আল ইসরার ব্যাপারে রাসুলসলাম তিনি বলেছেন আমি রাত্রিকালীন সফরে মৌসা আলাহিস্লামের কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সাথ আদায়রত অবস্থায় আছেন এবং আল মিরাজ বা উর্দু আসমানে সফরের ক্ষেত্রে রাসুলাসালসালাম তিনি বলেছেন মৌসা আলাহিসাল্লামের ব্যাপারে আমার সঙ্গে মুসার ষষ্ঠ আসমানে দেখা হয়েছে অন্য কেউই মুসার থেকে এত উঁচুতে ছিলেন না একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম আলাহিসাল্লাম ছাড়া মুসা আলাহিসাল্লাম ষষ্ঠ আসমানে তার উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাহিস্লাম এটাও নিঃসন্দেহে সাইদিনা মুসা আলাহামের একটি মর্যাদা কারণ যত উপরে আসমানে আপনি যাবেন আপনি তত বেশি আল্লাহ মোহাম্মতাল্লাহ নৈকট্য লাভ করবেন কত কাছে থাকবেন মুসা আল্লাহামের আরেকটি মর্যাদা হচ্ছে তার উন্মতের সুবিশাল সংখ্যা রাসুল্লাহ সাল্লাহাম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 এই ঘটনাটি সম্পর্কে আমরা জানি রাসুল্লাহ সাল্লাহ আসালাম তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল যেখানে জিব্রাহল আলাহিস্লাম তার দান হাত ধরেছিলেন এবং মিকাইল আলাহিস্লাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে যাচ্ছিলেন কে আমাদের দিনের ময়দানে এই ভ্রমণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাসুল্লাহ সাল্লাহিস্লামের সাথে দুইজন ফেরজলাদ ইব্রাহল এবং মিকাইলসাল্লাম তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উম্মত রাসুল্লাহ সাল্লাহাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যাচ্ছিলেন এই সুবিশাল উম্মত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 অপরদিকে তাকাতে আমি অপর দিকে তাকালাম এবং দেখলাম একটি উম্মা সম্পূর্ণ দিগন্ত জুড়ে বিস্তৃত ফেরেজ বললেন এটাই হচ্ছে আপনার উম্মা আর আল্লাহ সাতলা এদের সঙ্গে আরো সত্তর হাজার জনকে যুক্ত করে দেবেন যাদেরকে তিনি বিনা হিসেবে কোনো জিজ্ঞাসাবাদ প্রশ্ন ছাড়াই জাননাতে দাখিল করাবেন জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ এই মুসলিম উম্মার মধ্যে সত্তর হাজার ব্যক্তি এমন থাকবেন যাদেরকে কোন ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ ছাড়া সরাসরি আল্লাহ মহামতাল্লাহ জাননাতে দাখিল করে দেবেন অথচ বাকি প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসাবাদের পর্দায় কি অতিক্রম করতে হবে এটা এই উম্মার প্রতি আসু সাল্লাহ ইসলামের উম্মতের প্রতি আল্লা মহম্মতাল্লার একটি বিশেষ অনুগ্রহ এবং রহমত এবং হাদিস থেকে মুসাল্লাহ ইসলামের এই সম্মান আমরা জানতে পারলাম দ্বিতীয় বৃহত্তম উম্মা উম্মতে মোহাম্মদীর পরে দ্বিতীয় বৃহত্তম উম্মত এটা হবে বনি ইসরায়েলের মুসালিস্লামের উম্মত মুসা আরেকটি মর্যাদা মুসালসাল্লাম বাইতুল্লাহ জিয়ারত করেছেন হজ করেছেন মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ তিনি উল্লেখ করেছেন হজের সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই উপত্যকার নাম কি এলো এই উপত্যকার নাম আজরাক রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যেন আমি দেখতে পাচ্ছি মৌসা হজের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তাল বিয়া পাঠ করছেন এই কথার অর্থ মূসা আলাহিসাম হজ করেছেন তিনি আল্লাহর ঘর দিয়ারত করেছেন ইউনুস ইবনে মাত্তা ইউনুস আল্লাহাম তিনিও হজ করেছেন অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণ তারা হজ করেছেন যেমন হুদ আলাহিসাম সউলি আল্লাহাম আল্লাহ সুবাহতাল্লাহর অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন ইব্রাহিম আলাহিস্লামের আগে এবং পরে আল্লাহতওয়ালা এই দৃশ্যগুলো রাসুল সালামের সামনে এমনভাবে দেখিয়েছেন যেন রাসুল ইসলাম তার চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছিলেন রাসুল সাল্লাম তিনি বললেন যেন তিনি চোখের সামনে তা দেখতে পাচ্ছেন যে মূসা হদের জন্য পাহাড় থেকে নেমে আসছেন এমনকি ইউনুস আল্লাহাম তাকেও তিনি একটি লাল উটে চড়ে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন এগুলি হচ্ছে মূসা আলাহ ইসলামের দেওয়া কিছু বিশেষ মর্যাদা এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা কুরআনের বিভিন্ন আয়াত জুড়ে উ ডট রেইনড্র মিডিয়া ডট অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অথবা চ্যানেল ডাব্লিউ ইউটিউব